দূরের এবং কাছে অগণিত দর্শক ভাইবন্দেরকে শুভেচ্ছা মুবরকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআনের আলোচনার আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি। कुरानी जीवन गड़ारे आयोजन जरा संगे शरिकीशन स्क्रे सामने पर्दार तौफिक दिन अमीन रब्बाल आलमीन जदि कथा गुजर भूल करी आल्ला जानकारी अंतर कथागुलटिए दें जो भलो कथा सुनी আল্লাহ রব্লা আলমিন যেন আমাদের অন্তরের মধ্যে কথাগুলোকে বদ্ধমূল করে দেন সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের আলোচনা আমরা একদম বিগিনিং থেকে আমরা শুরু করছি এর আগে আমরা দুই এপিসোড ইন্ট্রোডাকশন দিয়েছি কোরআনির বিভিন্ন ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে কিন্তু আজকের এই এপিসোডে আমরা সরাসরি তেলাওয়াত করব আয়াত এবং সৌরা নেশার শুরুর সম্পর্কে আলোচনা করব। আসুন রব্বুল আলমিন আল্লাহর কথা দিয়ে শুরু করি আউ জুবিল্লাহ নির্ল দীল খোজ ও বসল কৌনি হে মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক নফস থেকে एकजन थी और एक सत्ता सृष्टि करल जोड़ा और ये जन थी करी कई तुम्हारा ओ आल्लाह के, के भय करो जो आल्ला नामे तुम्हारा एक जन आकजन का रेहेमेर सम्पर्क के तुम्हारा রক্ষা করে চলো নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে পর্যবেক্ষণ করছেন সম্মানিত ভাই বোনেরা আল্লাহ সৃষ্টির আদি কথা বলছেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে তারা অনেকেই মনে করে যে আমরা বানরের বংশধর নাও জুবিল্লা উইয়ার ফ্রম দ্যক and chimpanzees. No. Amra Manush Srishtir Prathom Din Tekei Amra Manush Darwin theory even scientists are they are you know the disputing that. But it is a scientist I it is not workable theory. That was a mistake from Darwin. Amra Jara human being Amra Jara Manush Amra Jara insan we are from day one we are insan we are human being rational being. আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়েছেন বিবেক ইন্টালেক্ট দিয়েছেন আল্লাহ রান মানুষের আগে পৃথিবীতে কিছু ছিল কি ছিল না এই ব্যাপারেও আল্লাহর কথা আছে এবং কোরআন থেকে জানা যায় যে হ্যাঁ মানুষের আগে আল্লাহর আলমিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন বসবাস করার জন্য দিয়েছেন আর আল্লাহ রবুল্লা ইচ্ছা করে আল্লাহ রবুল আলমিন প্লান করে আল্লাহ সুবাহি বুঝে শুনে মানুষকে সৃষ্টি করেছেন মানুষকেও সৃষ্টি করেছেন তৈরি করেছেন প্লান করে আর মানুষ তৈরি করলেন আল্লাহ সুবাহ আল্লাহ তো শুধু মানুষ তৈরি করেন না আল্লাহু করব জিনিসের আল্লাহ সব হলেন খালেক আল্লাহ হুলেন বদি আল্লাহ সুবাহ আল বেগরে মিসাল মানুষকে সৃষ্টি করেছেন আসমান জমিনকে সৃষ্টি করেছেন সুবাহ এর কোন এক সময় ছিল যখন আল্লাহ ছিলেন আর সৃষ্টি জগৎ বলতে একমাত্র আল্লাহ ছিলেন আর আল্লাহ সঙ্গে কিছু ছিল না হলে জমিন সৃষ্টি করেছেন আল্লাহ সুহান সৃষ্টি করেছেন এখন মানুষের থাকার জন্য সুরা বাকারার মধ্যে আল্লাহ সুবাহ এই ব্যাপারে আমাদেরকে বলেছেন আল্লাহ কি বলেছেন في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك আমি জমিনের মধ্যে খলিফা পাঠাবো এই খলিফা হলো মানুষ ইনসান আল্লাহ সুবাহ যখন বললেন তখন ফেরিস্তারা বলল আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা জমিনে এসে ফিতনা ফসাদ করবে। আমরা তো আপনার গুন কীর্তন করতেছি প্রশংসা করছি ঠিক যেরকম যুদ্ধবিগ্রহ আমরা করি মারামারি কাটাকাটি করি তাদের কথা ঠিক হয়ে যায় কিন্তু আবার আল্লাহর মুখলেজ বান যারা আছে যারা জীবনের করে না আল্লাহর জন্য জীবনকে বিলিয়ে দেয় তাদের ক্ষেত্রে তো ফেরেস কথা ঠিক না বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না কথা ঠিক আল্লাহ আল তাহলে এখন মানুষকে সৃষ্টি করবে যে কোনো জিনিসের সৃষ্টি এটা ইউনিট কিন্তু একটা হয় প্রথমে এক দিয়ে শুরু করতে হয় জিরো দিয়ে কোনো কিছু শুরু করা যায় না দেখেন আপনার ম্যাথমেটিশিয়ানরা তাদের থিওরি হলো যে এক জায়গা থেকে তো শুরু করতে হবে আর স্টার্টিং পয়েন্ট অন্য কোন জন্তু থেকে নয় আমাদেরকে সৃষ্টি করলেন থেকে আল্লাহ তাহলে মাটি হলো আমাদের অরিজিন তাহলে আদম আলাইহালাম হলেন এই একজন থেকে এক মাটির দা কালার অব দা খেদ দা কালার অফ দা সয়ল এটা হলো আদম উদমতুল আদিমুল তাহলে আদম আলহ কে আল্লাহ রবুল্লাহ আলমিন মাটি থেকে সৃষ্টি করেছেন এজন্য। আপনার শরীরেও মাটি আছে আমার শরীরেও মাটি আছে আমরা যখন মারা যাই শরীর মাটির সঙ্গে এই জন্যই মিশে যায় তাই যদি হয় আদমকে আল্লাহ মাটি থেকে বানালেন আমরাও মাটির মানুষ তাহলে আমাদের অরিজিনটা কি আর আমরা কোথায় যাব কোথা থেকে এলাম এই সম্পর্কে কথা অনেক লম্বা সময় অনেক কম সময় হয়ে গেল আবার খানিক ক্ষণের বিরতিতে যাওয়ার We are going for a very short break and we'll be back very, very soon. Stay wherever you are. I'm not a television report. I'm not a television reporter. I'm not a TV reporter. I'm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 मौलिक नीतिमाल जारमे विधान बोझा सहजामी शिक्षा उदाहरण प्रति बुधवार प्रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाइम डायलग डाय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 हसन जमील, खान मदन, एम बिन बिन के आर की, की छे दायित्व জানার জন্য দেখুন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি মানুষ সৃষ্টির আদি রহস্য সম্পর্কে কথা বলছিলাম اذا قدا ان یقول کن اللہ خلا ہل فائنہ سوان جلین کون ফায়াকুন যখন বলেন হাও আর হয়ে গেল বি আল্লাহর পাওয়ার আছে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখানোর জন্য প্রসিডিউর মেইনটেইন করেন তাহলে আপনার আমার শরীর এখানেও কিন্তু মাটির অরিজিন আছে কারণ বাবা আদম এর আপনার গায় আছে আমার গায় আছে বাবা আদম মাটি আপনার মধ্যেও আছে আমার মধ্যেও আছে এজন্য দেখবেন মাটি থেকে উৎপাদিত হয় যে ফসল এগুলো আমাদের শরীরের সঙ্গে কম্পাটেবল এটা ধান হোক গম হোক রুটি হোক চাউল হোক এটা মাছ হোক মাটি লাগে আপনার পাখি যেগুলো আমরা সেগুলো মাটির থেকে খাই ফলমূল মাটি থেকে হয় এই আমাদের শরীরে হজম হয় আবার এগুলো মাটির সঙ্গে মিশে যায় এই মাটি থেকে যে আমরা ফসল খাই ভাত খাই চাল খাই এর থেকে আল্লাহ রবাহী নুতফা স্পাম তৈরি করেন নিয়ে যান আর মহিলা পুরুষের আল্লাহ আমরা তৈরি কিন্তু নুৎফা টা হলো মাটি থেকে তৈরি আর সে কথায় আল্লাহ সুবাহ বলেছেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মিন্তুরাবাহ মিন্তাব মাটি আপনার হাড় গোড় কিছুই থাকবে না আল্লাহ সুন্দর করে এই জন্য বলেন মিনহা কলা নখরিজুকর মিনহা মাকুম ওই মাটি থেকে মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছিলাম ওই মাটির মাঝেই তোমাকে আবার নিব। ফিরাই নিবিনু কোম তার ওই মাটির থেকে তোমাকে আমি আবার আর একবার উঠাবো এই মাটি খাটি এই মাটি সব ফিরে যায় মাটির টানে এই মাটি আপনার কিছু। যতই উড়োজাহাজে করে ওড়েন না কেন আসমানে কতদিন থাকতে পারবেন আপনার প্লেনের এর ফুয়েল তো শেষ হয়ে যাবে উড়োজাহাজ যতই উড়ুক তবুও তাকে ফিরতে হয় রাই লাগে। আপনার উড়োজাহাজ চলতেছে আপনার প্লেন ইজ ফ্লাইং এন্ড ফ্লাই ই হ্যাভ টু মাস ল্যান্ড অন দাস আপনি জমিনে ল্যান্ড করতেই হবে ওই জমিন ওই মাটি আপনার জন্য খাটি ওই মাটি থেকে আল্লাহ সুবাহুল কালেক্ট করলেন স্যাম্পল কালেক্ট করে সৈয়দ আদম তৈরি করলেন। কেমন বানালেন আল্লাহ যেমন কারিগর তার কাজও তো এরকম শিল্পী যেমন ছবিও তেমন সুবাহ আল্লাহ বলেন সুবহান আল্লাহ কেমন আল্লাহ সুবাহাল বলছেন মধ্যে কত সুন্দর করে বলেছেন শপথ আর শান্তিময় শহর মক্কার শপথ নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে সুন্দর চেহারা দিয়ে শেখ সো বিউটিফুল So so nice, so attractive. Allahu Akbar, Allahu Akbar, Akbar. Allah झमेला कत सुंदर सृष्टि يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلقك فسوَاك فعدلك في اي صوره ما شاء اراكك الله أكبر الله أكبر যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আর তোমাকে অ্যারেঞ্জ করেছেন সুন্দর ভাবে আর এরপরে তোমাকে আরো সুন্দর বিউটিফুল কালার সেই আল্লাহ তোমাকে দিতে চেয়েছেন ওইটাই আল্লাহ দিয়েছেন যেইভাবে আল্লাহ চেয়েছেন দেখেন এভরি সিঙ্গল হিউম্যান বিজ ইউনিক একজন মানুষের চেহারার সাথে আর মানুষের চেহারা হান্ড্রেড পার্ট কখনো মিল হবে না প্রত্যেকেই আলাদা খালি প্রত্যেকের চেহারা আলাদা তা না আপনার বৃদ্ধাঙ্গুলের আঙ্গুলের আগা ফিঙ্গার প্রিন্ট এমনকি এই ফিঙ্গার প্রিন্ট এত ইউনিক সারা দুনিয়ার একজন মানুষের ফিঙ্গার প্রিন্ট আর ফিঙ্গার প্রিন্ট সঙ্গে মিলবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর दालत अपन भिसार्जनिंगारिंट दी आजकल बड़ बड़ो कान्ट्रीते विभिन्न धरण ना फिंगारिंट दी है तेजे आंगुल मिल नाय मिल न আপনি শুধু আপনার আঙ্গুল দেখেন আপনার আঙ্গুলের এই মাথা ওই যে আপনারা দেখবেন লক যে বানায় বিভিন্ন তালার কোম্পানি তালা বানায় হাজার হাজার লক্ষ লক্ষ তালা যখন তৈরি হয় এরপর এক চাবি দিয়ে আর এক তালা খুলে যায় কিন্তু আল্লাহর এক কেউ না আয় তাহলে এইটা হলো আপনার সেইটা হলো আপনার অবয়ব কেমন অবায়ব এর উপরে সুন্দর অবায়ব আর হতে পারেন নাজন আদম জন্য আদম কে। আমরা অবাক হয়ে যাই যে আপনার সৃষ্টির দেখে বিস্ময়ে ভরা আখি আমরা তাকিয়ে থাকি আর ভাবি কে কে সে শিল্পী কে দেখেন আল্লাহ মানুষকে কত সুন্দর করে বানায় আর আল্লাহ আল নিজেই বলেছেন কি আমি সুন্দর অবয়ব দিয়ে মানুষকে তৈরি করল আল্লাহ আকবর সুন্দর অবয়ব আল্লাহ রবাহ আলমিন দিলেন দেওয়ার পরে আল্লাহ রবাহ আলামিন কি করলেন খালিদের সিহারা সুন্দর বানালেন আর মাথায় গোবর দিয়ে দিলেন তা না আল্লাহ ইন্টেলেক্ট পর্যন্ত আদম আলা আদম সন্তানকে ইজ্জত দিয়েছি সম্মান দিয়েছি বুদ্ধির সম্মান আদম আলাহামকে এমন বুদ্ধি দিলেন আদম সব কিছুর নাম বলে দিল ফেরা বলতেই পারলো না আপনাদের মনে আছে ভালো দিয়েছেন তা না মাথার মধ্যে আল্লাহ ইন্টালেক্ট দিয়েছেন আর আদম আলাই সালাম প্রথম মানুষ এখান থেকে মানব সভ্যতার ইতিহাস শুরু এর আগে মানব সভ্যতার ইতিহাস নাই ওই সমস্ত শিখান এবং নিজেও শিখুন আমাদের অরিজিন হলো আমরা আদম থেকে এসেছি হাওয়া থেকে এসেছি আমাদের অরিজিন নিয়ে আলোচনা করছি সৌরাত শুরু থেকে এই আলোচনা আবার কন্টিনিউ করবে এই এপিসোড আমরা এখানে শেষ করতে হচ্ছে আবারও আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আল্লাহ আপনাদের সবাইকে এই বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ হিউম্যান বিকে ভালো রাখুন shut one सम्पद नीले निश्चय दानी पाठतेन बैंकोट आठचल्लिस बार्मिंग नंबर शून्य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 মহিলাদের আরো অনেক পথ দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ বাংলায়